আসসালামুক রহমত লিকাতমিনীমসীনবাবুম وقال سبحانه وتعالى يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هل أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَتٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ عَلِيمٍ پراشنگ شاء الله الرجنّيو درود بان سلام رسول صلى الله عليه وسلم نيومی تو دهراباهی اما دره اونسطن جباق در شماش شاء اوان اسلام شمدن شیشنگ ادھونک شببوتار پربحام ای بیشوی চালিয়ে আসছিলাম আমাদের সঙ্গে যারা ইতিপূর্বে যোগ দিয়েছিলেন বিভিন্ন পর্বে তারা আমাদের আলোচনার সাথে আমাদের সঙ্গে এই আলোচনা থেকে বিভিন্ন বিষয়ে অনেক বিষয় তারা অবগত হওয়ার সুযোগ পেয়েছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল হালাল উপায়ে উপার্জন অর্থাৎ ধন সম্পদ উপার্জনের সম্পদ উপার্জনের জীবিকা উপার্জনের বহু পদ্ধতি আজ আমাদের সামনে রয়েছে এই পদ্ধতিগুলোর ভিতর আমাদের জন্য বৈধ হালাল কোন কোন পদ্ধতি একজন মুসলিম হিসাবে অবশ্যই বিষয়টি আমাদের জানা প্রয়োজন মুসলিম জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে হালাল ভক্ষণ হালাল জীবিকা জীবিকা যদি হালাল না হয় উপার্জন যদি হারাম হয় তাহলে একজন মুসলিমের জীবন অবধারিত ধ্বংসের দিকে ধাবমান সে কারণে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল উপার্জন হালাল জীবিকা হালাল পোশাক পরিচ্ছন্দ এই হালালের দুটি রূপ একটি হচ্ছে বস্তুটি হালাল আরেকটি হচ্ছে ওই বস্তুটি গ্রহণ করার পদ্ধতিটি হালাল বা বৈধ বা জায়েজ পদ্ধতি আমরা গত পর্বে ব্যবসা প্রসঙ্গে বলেছিলাম যে এখন আধুনিক এই যুগে বহুমাত্রিক ব্যবসা বহু ধরনের ব্যবসা প্রচলিত ইসলাম কোন ধরনের ব্যবসাকে কোন বিষয়ের ব্যবসাকে অনুমোদন দেয় এবং কোন বিষয়ের ব্যবসাকে কি ধরনের ব্যবসাকে অনুমোদন দেয় না এই বহুমাত্রিক ব্যবসা পদ্ধতির ক্ষেত্রে ইসলামের যে মৌলিক নীতিমালা তা হল সেটা অবশ্যই ব্যবসা তিজারত বা যাকে বলা হয়েছে কোরআন সন্ন্যার বিধান ইজাব এবং কবুল গ্রহণ করা এবং বিক্রয় করার সম্মতি খেয়ার মজলিস বৈঠকের উপস্থিত সম্মতির ভিতরে একজন আরেকজনের কাছে মূল্য নির্ধারণ করে সুস্পষ্টভাবে কোনো ধোকা প্রবঞ্চনা অথবা কোন প্রকারের মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা পরিচালনা করা ইসলাম অনুমোদন দেয়নি খালা বাতা ফিল ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ধোঁকাবাজি অথবা কোনো প্রবঞ্চনা এই ধরনের কোনো কার্যক্রম অনুমোদিত নয় এতেগুলো ব্যবসার ক্ষেত্র চাকুরি যে চাকুরিগুলো স্থায়ী কোনো নিয়ন্ত্রণকারী সংস্থা তাকে সুনির্দিষ্ট বেতন ভাতা সম্মানী প্রদানের মাধ্যমে তাকে কর্মে নিয়োগ করেন এবার দেখার বিষয় কর্মটি কি ধরনের কর্ম যে কাজ ইসলামের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে বা ইসলামী মূল্যবোধ ও আদর্শের বিরুদ্ধে পরিচালিত নয় এক নম্বর কথা যে চাকুরি বা কর্মটি সুকৌশলে ইসলামী মূল্যবোধকে নষ্ট করে দেওয়ার জন্য কাজ করছে না যে কর্মটি মানব কল্যাণে নিয়োজিত মানব সেবায় যেমন হাসপাতাল কৃষি কৃষিকামার অথবা বিভিন্ন মিল কারখানা ইন্ডাস্ট্রি এই ধরনের কর্মক্ষেত্রে ইসলামী চেতনাকে মানুষের মন থেকে উঠিয়ে দেওয়ার মতো কোনো গভীর যন্ত্রমূলক কর্মক্ষেত্র নয় এই ধরনের কর্মক্ষেত্রে যোগ দান করাতে অংশ গ্রহণ করাতে বা শ্রম দেওয়াতে ইসলাম কোনো নিষেধাজ্ঞা প্রদান করে না কিন্তু সেই কর্মটি যদি এমন হয় যে মূলত সেটি একটি বিদেশি এমন মিশনারি বা এমন একটি সংস্থা যারা সুকৌশলে আমাদের এই ভূখণ্ডে তাদের ধর্মীয় আদর্শ বিশ্বাস মূল্যবোধকে আমাদের সহজ সরল গ্রামের যারা অতটা গভীর জ্ঞানের বা গভীর চিন্তার অধিকারী নন তাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া অথবা এমন কোনো সংস্থা যাদের উদ্দেশ্য হলো। ইসলামী মূল্যবোধ কোরআন সন্ন্যার শিক্ষা বা আদর্শকে এদেশের মুসলিমরা যেন পরিহার করে এবং শুধু পরিহার করে নয় এই আদর্শকে পরিত্যাগ করে এই আদর্শের প্রতি একটা ঘৃণা তৈরি হয় এই আদর্শটাকে যেন তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করে এই ধরনের কোন উদ্দেশ্য নিয়ে কোন মিশন নিয়ে যদি কেউ কোনো সংস্থা গড়ে তোলে এবং এই ধরনের সংস্থায় কাজ করা অথবা এমন কোনো অর্থকরী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যে হচ্ছে সুদ এবং মানুষকে শোষণ করা সুকৌশলে মিষ্টি মিষ্টি কথা বলে মূলত এই প্রতিষ্ঠানগুলো মানুষকে শোষণ করার জন্য সুদ ভিত্তিক কার্যক্রম চালু করেছে এই ধরনের প্রতিষ্ঠান অথবা এই ধরনের প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে ইমান আকিদা ইসলামী তাহজিব এবং তামাদ্দুন নারীদের সৌন্দর্য পৌত পবিত্র ইসলামী শরীয়তের হিজাব ব্যবস্থা যেখানে লাঞ্ছিত অথবা যেখানে কাজ করতে গিয়ে হিজাবকে বাধ্যতামূলক পরিহার করতে হয় যেখানে কাজ নিলে নামাজের সময় এসে নামাজের কোনো সুযোগ পাবে না এই ধরনের প্রতিষ্ঠানে কাজ গ্রহণ করা অথবা এই ধরনের প্রতিষ্ঠান অথবা সংস্থায় কাজ নেওয়া যেই প্রতিষ্ঠানগুলো নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশার সুযোগ তৈরি করে দিয়ে এক ধরনের সামাজিক অবক্ষয় সুকৌশলে সৃষ্টি করা এই যে বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এই সবগুলো বিষয় কিন্তু সমাজে প্রচলিত আমরা তখন কর্ম হিসাবে এই ধরনের প্রতিষ্ঠানে চাকুরি অথবা আমাদের কাজ গ্রহণ করতে পারি কি না মানুষের মধ্যে যেখানে ব্যবিচার অথবা পাপাচার অনাচার ছড়িয়ে পড়তে চায় তাদের সঙ্গে আমাদের সংযোগ সহযোগিতা অথবা যোগাযোগ রক্ষা করা যাবে না যারা হারামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যারা আদবউুল্লাহ আল্লাহর দুশ্মন যারা আল্লাহর বিধানকে ভুলণ্ঠিত করে লাঞ্ছিত করে আর্থিক সমৃদ্ধি অর্জন করতে চায় তাদের সঙ্গে সহযোগিতা করা তাদের সঙ্গে কাজ করা ইসলাম অনুমতি দেয় না আর যারা সকৌশলে ইসলামকে মুছে দিয়ে মিটিয়ে দিয়ে অন্য কোন ধর্মীয় আদর্শ চেতনাকে আমাদের মুসলিম সমাজে আমাদের দরিদ্র অথবা গ্রামগঞ্জের সহজ সরল মানুষের ভিতরে সংস্থার নামে মিশনের নামে যদি তারা কাজ করতে থাকে যদি বোঝা যায় যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানকার সহজ সরল মানুষকে ধর্মান্তরিত করা অথবা ইসলাম সম্পর্কে তাদের মনে বিদ্বেষ বিরাগ ঘৃণা সৃষ্টি করে দেওয়া তাহলে অবশ্যই কোনো মতেই তাদের সঙ্গে তাদের অধীনে বা তাদের সংস্থায় কাজ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে না কারণ এটা ওই আয়াত দ্বারা আমরা স্পষ্ট করে বলতে পারি ইউরিদোনা লিওতফি ও নূর আল্লাহ এরা সুকৌশলে আল্লাহর নূরকে জমিন থেকে মিটিয়ে দিতে চায় আল্লাহ এখানে বলছে যে ইসলামের আদর্শকে তারা মিটিয়ে দিতে চায় আল্লাহ অবশ্য বলছেন বেইমান আল্লাহর প্রতি অবিশ্বাসীরা যদিও তারা আল্লাহর নূর আল্লাহর আলো প্রজ্বলিত হয়ে মানুষের হৃদয়কে আলোকিত করে তুলুক এটা যদিও কাফেররা পছন্দ করে না কিন্তু তারপরও আল্লাহ সুবাহ হাত তালা তার নূরকে তার আলোকে প্রজ্জ্বলিত করে রাখবেন আমরা যে পর্যন্ত আলোচনায় এগিয়েছি তাতে দেখলাম কর্ম হিসাবে চাকুরি হিসাবে সুযোগ পেলেই যে কোনো সংস্থায় যে কোনো ওই মিশনে অথবা যে কোনো এই কর্মক্ষেত্রে যোগদান করা শরীয়ত সম্মত নয় শরিয়ত অনুমতি দেয় না একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যদি এই সব সংস্থায় বা প্রতিষ্ঠানে আমরা নিজেরা ঠিক থেকে চাকুরি করি এবং এখানে আমরা অনেক বেশি পরিমাণে আর্থিক সুবিধা পাই তাতে আমাদের অভাব দৈন্যতা সহজে দূরীভূত হয় তাতে অসুবিধা কি অসুবিধা দুটো এক আপনি হয়তো তাদের ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন না কিন্তু তাদের এই ধর্ম প্রচারের কাজে এই বাতিল ইসলামের দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে আল্লা সবাহান চূড়ান্ত রূপে যখন ইসলামকে স্বীকৃতি দিয়েছেন তখন আল্লাপাক এ কথা বলে দিয়েছেন মিনহ কখনোই আল্লাহ পাক ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা অন্য কোনো ধর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ আল্লাহ তাদের কোনো আমল কোনো সৎ কাজ গ্রহণ করবেন না এটা আল্লাহ আল্লা সুবাহর ঘোষণা এটি আমাদের কাছে পছন্দ হোক বা না হোক মেনে নিতে হবে যে একমাত্র ইসলামই হচ্ছে পৃথিবীতে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুতরাং এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একে প্রতিহত করার জন্য যারা এগিয়ে আসে তাদের সহযোগিতা করা অবশ্যই একটি গর্হিত শরিয় বিরোধী কাজ সম্মানিত শ্রোতা মণ্ডলী দর্শক বৃন্দ আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ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 धारण उदाहरण आज रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांगे बांगल् दिधा द्व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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় be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 সামান্য বিরতির পর আমরা মূল আলোচনায় ফিরে এসেছি কি ধরনের কর্ম আমরা নির্বাচন করবো আল্লাহ মন্দ পন্থায় মন্দপন্থায় নিকৃষ্টপন্থায় খাবিজ শব্দ বলা হয়েছে মন্দ এবং থালো মন্দ উপকরণ ভালো উপকরণ মন্দ কর্ম ভালো কর্ম নিকৃষ্ট কর্ম ভালো কর্ম ক্ষুদাদ্রোহী ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী অপবিত্র নোংরা আমরা যাই বলি না কেন শব্দটির ভিতরে নেতিবাচক সব ধরনের বৈশিষ্ট্য আমরা নিয়ে আসতে পারি আল্লাহ বলছেন ভালো মন্দ দুটো কখনোই সমান হতে পারে না কিছু পয়সা বেশি স্যালারি বেশি এই একটা মিশনারিতে চাকরি করব। যারা ইসলামকে মুছে দেওয়ার জন্য এদেশে তৎপর এটা কখনোই ইসলাম বিধান সমর্থন করে না আল্লাহ মোমেনরা কোন অবিশ্বাসীদেরকে বিধর্মীদেরকে তারা তাদের ওলি মনিব অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে না কিন্তু আমাদের সমাজে তো চলছে আপনি হয়তো প্রশ্ন করবেন এবং সেখানে আমাদেরই মতো যুবক ভাইরা কাজ করছে হ্যাঁ আমাদের যুবক ভাইরা সেখানে কাজ করছেন আমরা এরকম দেখেছি কিন্তু আমাদের প্রতিপাদ্য বিষয় এটি কতটা বৈধ ইসলামের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রে আমাদের ধর্মীয় মূল্যবোধকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে কার্যক্রমে যদি আমি সহযোগিতা করি তাহলে আমি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কোরআনে বলা হয়েছে এটা আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করা আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আল্লাহর কাছ থেকে রহমতের আশা করা এটা কি কখনো সম্ভব সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী কি উপায় আমরা উপার্জন করব এটি অবশ্যই একটি বিবেচ্য বিষয় জগতে অনেক পথ আছে একজন নারী শিক্ষকতা করে পর্দার ভিতরে থেকে শিশু বাচ্চাদেরকে শিক্ষা দান করে তার জীবিকা উপার্জন করতে পারেন এটি একটি পথ একজন নারী তার শরীরে সৌন্দর্য দেখিয়ে ডান্স করে নৃত্য করে পয়সা উপার্জন করতে পারেন এটাও একটা পথ একজন নারী সুললিত কণ্ঠে গান পরিবেশন করে সে পয়সা উপার্জন করতে পারে একজন নারী বিভিন্ন ড্রামা সিরিয়ালে সিনেমায় বিভিন্ন ধরনের অভিনয় করে পয়সা উপার্জন করতে পারে এটি একটি পথ একজন নারী বিভিন্ন পণ্যদ্রব্যের মডেল সেজে বিজ্ঞাপনের পাত্র পাত্রী সেজে পয়সা উপার্জন করতে পারে এটিও একটি পথ একজন নারী ইসলামী আদর্শ শিক্ষাকে ধারণ করে শিশু বাচ্চাদেরকে কোরআন শিক্ষাদান করে নারীদেরকে ইসলামী শিক্ষা প্রদান করে কোরআন সন্ন্যাস শিক্ষা প্রদান করে অর্থ উপার্জন করতে পারে এটাও একটা পথ আপনাকে চিন্তা করতে হবে আমি কোন পথে আমার জীবিকা নির্বাহ করব। এটাই হলো তাকুয়া এটাই হলো ইমান আপনি নৃত্য করে পয়সা উপার্জন করবেন আর আপনি বলবেন আমি ইমানদার আমি আল্লাহকে ভয় করি এটা আপনার কর্মের সঙ্গে আপনার দাবি মিল হয় না তাহলে কি আমাদের প্রতিবাদ করে আপনারা বলবেন যে নৃত্য শিল্পকে জগৎ থেকে বিলুপ্ত হয়ে যাবে না ইসলাম যা অনুমোদন দেয়নি কোরআন যা সমর্থন করেনি সেই পথকে কোনোভাবেই কেউ হালাল বলে চালিয়ে দিতে পারেন না এই ধৃষ্টতা এই ধরনের দাম্ভিকতা কেউ প্রকাশ করতে পারেন না অবৈধ পথে উপার্জন আজকে অনেক নারী জঘন্য বেবিচারের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন অনেকেই এই পথকে উপার্জনের পথ হিসাবে বেছে নিয়েছেন অনেকে আবার যুক্তি দেখান আগে জীবন রক্ষা করা এটা বড় কর্তব্য কিন্তু জীবনকে হারাম দিয়ে রক্ষা করা নয় এবং হারাম পথকে অবলম্বন করে নয় জগতে চলার জন্য বাঁচার জন্য অনেক পথ আছে আপনাকে ওই পথের ভিতর থেকে যেটি সঠিক অনুমোদিত ওই পথকেই বের করে নিতে হবে একটি পণ্য হতে পারে তার অনেক গুণগান বাজারজাতকরণের জন্য একজন রূপসী সুন্দরী নারী তার নিজের সৌন্দর্য যা আল্লাহ তাকে দান করেছেন নিয়ামত অথচ সে এই পণ্যের প্রচারের জন্য গিয়ে বলছে এই পণ্যটির জন্যই তার এই সৌন্দর্য এটি ব্যবহার করলে রূপ লাবণ্য এই হয় এই কথাগুলো সব মিথ্যা এবং ধুকা ওই পণ্য ব্যবসায়ীরা একজন সুন্দরী রমণীকে নির্বাচন করে তাদের পণ্যকে বাজারজাতকরণের জন্য যে মিথ্যা আশ্রয় নিয়েছেন এজন্য তাদের ওই পণ্য বিক্রির পয়সা হারাম পয়সায় পরিণত হয় আর যে নারী তার নিজের যৌবন এবং রূপ সৌন্দর্য যা আল্লাহ তাকে দিয়েছেন ওই পণ্যের গুণে নয় কিন্তু সে যখন পর্দার সামনে দাঁড়িয়ে বলছে এই জিনিস ব্যবহার করার কারণে আমি এমন সুন্দরী হয়েছি এটি মিথ্যা এই মিথ্যা কথা এবং সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করার জন্য এই ধরনের পণ্যের বিজ্ঞাপনের উপার্জিত পয়সা হারাম পদ্ধতি হারাম অনেক নারীরা বিভিন্ন পোশাকের তারা মডেল সাজেন মডেলিং করেন মডেলিং করার অবস্থায় তারা এমনভাবে মানুষের সামনে উপস্থাপিত হন যা শরীয়ত সমর্থন করে না ব্যাপারদা অর্ধলঙ্গ অথবা অত্যন্ত আকর্ষণীয় ভাবে তারা মানুষের সামনে উপস্থিত হন কারণ মডেল হওয়া মানেই হল ওই পণ্যটি অথবা ওই পোশাকটিকে মানুষের সামনে আকর্ষণীয় করে তোলা আর আকর্ষণীয় করে তোলার জন্য তাকে শরীয়তের সীমা লঙ্ঘন করতে হয় ব্যাপর্দা হতে হয় তাকে ঊর্ধ্ব হতে হয় তাকে এমনভাবে সেজে পুরুষের সামনে দর্শকদের সামনে যেতে হয় যা শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছে এই ধরনের ব্যবসা বা এই ধরনের কর্ম এই কর্মের দ্বারা উপার্জিত পয়সা নিঃসন্দেহে হারাম সংস্কৃতির নামে অপসংস্কৃতি কালচারের নামে চলছে বেহায়াপনা সিনেমার নামে চলছে মূলত যৌন উত্তেজনাকর এক ধরনের বিকৃত রুচির উপস্থাপন যে দৃশ্য বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে দেখা যায় না এত নোংরা এই ধরনের নোংরা চিত্রে অভিনয় করে যে পয়সা অর্জন করা হয় কি করে ভাবলেন সেই পয়সা আপনার জন্য হালাল এই হারাম বস্তুকে গ্রহণ করে আপনি নিজেকে দাবি করবেন মুসলিম ইমান এবং তাকুয়া কি এতই সস্তা জিনিস যে দোকানে গিয়ে এটি কিনতে পাওয়া যায় এটা অর্জন করার বিষয় সম্মানিত যুবক ভাইরা আমি বর্তমান সময়ের একেবারে বাস্তব চিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বিভিন্ন চিত্রকল্প একে যেখানে জীবজন্তু প্রাণী অথবা বিবস্ত্র নারী অথবা সে আরব অনেক ধরনের নেকেট চিত্র এগুলো বিক্রি করে অথবা এগুলো করে আপনি চিত্রশিল্পী হতে পারেন কিন্তু এই ধরনের নোংরা জিনিসের বিকৃত পয়সা হারাম কারণ আল্লাহ এগুলো হারাম করেছেন মদ বিক্রির পয়সা হারাম আপনি মদের দোকান দিয়েছেন মাদক দ্রব্য বিক্রি করছেন যে বস্তু আল্লাহ হারাম করেছেন ওই বস্তু বিক্রি করা ওই বস্তু অপরের হাতে তুলে দেওয়া ওই বস্তুর ব্যবসা করা হারাম এই দৃষ্টিতে মদ নেশাজাতীয় দ্রব্য মাদক দ্রব্য ইয়াবা বা ট্যাবলেট অথবা হিরোইন অথবা চরস গাঁজা যারা বিক্রি করেন তারা মূলত এর বিক্রির অর্থে দ্বারা নিজের উদর এবং সন্তানকে জাহান নামের আগুন খাওয়াচ্ছেন এগুলো থেকে বিরত থাকা মুসলমানের জন্য অপরিহার্য মুসলমানেরা হারাম ব্যবসার সঙ্গে জড়িত কিভাবে যে ব্যবসা সুদ ভিত্তিক আল্লা সুদকে হারাম করেছেন সুদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছেন সুদ কোনো ক্রমেই মুসলমানের জন্য কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় অত্যন্ত কঠোর ভাষায় সুদের ব্যবসাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু আজকে মুসলিম সমাজে সুদের ব্যবসা ব্যাপকভাবে প্রচলিত ক্ষুদ্র ঋণের নামে আজকে প্রকৃতপক্ষে চলছে সুকৌশলে সুদের ব্যবসা বিনিয়োগের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটা লেনদেন হচ্ছে অর্থ দিয়ে ফলে এটাও গরহিত হারাম অবৈধ উপার্জন আজকের মুসলিমদের ভিতরে ঘুষ নেওয়ার মানসিকতা মনে হয় এটা যেন তার এক ধরনের অধিকার বিভিন্ন কাজকর্ম সরকারি অফিসে অথবা যার কাছে একটি কাজ আছে সুযোগ পেলেই তার কাছ থেকে ঘুষ গ্রহণ করা ঘুষ না দিলে আমাদের সমাজে কোনো কাজ সহজে হতে চায় না সম্ভব হয় না ফলে এই ঘুষ প্রদান করা অথবা ঘুষ দিয়ে কোনো কাজ আদায় করে নেওয়া ঘুষ দিয়ে আমি কাজটি আদায় করে নিলাম যদি সেটি আমার বৈষয়িক স্বার্থ হয় তাহলে ঘুষের জন্য আমি অবৈধ পথের সুযোগ নিয়েছি তবে যদি কেউ ঘুষ বাধ্যতামূলকভাবে না দিলে তার কাজটি হচ্ছে না দিতে সে বাধ্য হচ্ছে তাহলে এটি হয়তোবা আল্লা সুবাহনতলা বিবেচনা করতে পারেন যদি বিকল্প পথ থাকে যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে তাহলে এই ঘুষ প্রথা ঘুষ প্রদান থেকে নিজেকে হেফাজত করতে হবে ঘুষ গ্রহণকারীর জন্য দ্বিতীয় কোনো সুযোগ নাই কেননা সে তার কাজের সৎ ব্যবহার করেছে এভাবে আমরা যদি একটু এগিয়ে দেখি আজ মুসলিম যুব সমাজ তথা মুসলমানদের একটা বড় অংশ হারাম পথের উপার্জনে ব্যস্ত হয়ে পড়েছে এই পথ থেকে আমাদের ফিরে আসতে হবে হারামকে বর্জন করতে হবে হালালকে গ্রহণ করতে হবে এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নেই আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার হারাম বর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুলি থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন এল ওয়াইডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পিস টিভি মানবতার সমাধান ব্যবহার তোমরা মানুষের সাথে অন্যায় থেকে বারণ করবে একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्ख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सार्लाशेटी बांगल्